এই হচ্ছে তিরিশ নম্বর আয়াত এবং আল্লাহ আর আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা কামিয়াব হবে এখানে আমরা বলেছিলাম যে আরব দেশে চক্র বৃদ্ধি আকারে সুদ খাওয়ার যে নিয়ম ছিল সেটাকে আল্লাহ কনডেম করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে অন্যান্য সাধারণ সুদগুলো ঠিক আছে এরকম নয় সুদের অল্প পরিমাণ হোক বেশি পরিমাণ হোক সবটাকে আল্লাহ তালা পরিষ্কার ভাবে কমপ্লিটলি হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রব আলিন অনেকগুলো আয়সুরাল বাকড়াতে আমরা শুনেছিলাম যারা তোমরা এরকম এখনো সুদ লেনদেন করছো ফানু হারি মিনাল্লাহ রাসুল তোমরা সাবধান আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করতে তৈরি হয়ে যাও এই আয়াতের তাফিরে ইবনে আব্বাস রিউল্লাহমা বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা কিছু অস্ত্র শস্ত্র সামনে রেখে এখন যারা সুদ খোর তাদেরকে বলবেন অস্ত্র হাতে নেও আর আমার সঙ্গে এখন যুদ্ধ করো কিরকম পরিস্থিতি কিরকম অসন্তুষ্ট হলে আল্লাহতলা এইরকম চ্যালেঞ্জের দিকে ঠেলে দিবেন। এই আমরা জানি বর্তমান জামানায় অর্থনৈতিক বিষয়গুলো একদম কমপ্লিকেটেড কোনো লোন ঋণের মধ্যেই শুধু সুদ ঢুকে যায় এই যে গোটা দুনিয়ার ব্যাংকিং সিস্টেম এর থেকে পরিত্রাণের উপায় কি এই জন্য আল্লাহ তালা কারকে উৎসাহিত করেছেন লোন দেওয়া এবং আমরা এমন মুসিবতে পড়ে গেছি এখন এক নম্বরের লোকেরা লোন দেয় না এই ভয়ে যে মতো পাবো না বা কতদিন পরে দেবে টাকা তো তার কাছে পড়ে থাকবে কোনো প্রফিট হবে না আর ব্যাংকে রাখলে অন্য সুধি সুদি করলে কিছু সুদ আসবে এই যে লোভ সংবরণ করা সহজ না এইজন্য আমরা স্টিল কিছু করি কিন্তু আমাদের বাইরে যদি অমুসলিম সমাজে যান এরকম একে অপরকে লোন দেওয়ার সিস্টেম ব্যক্তিগতভাবে এটা তাদের মধ্যে নেই অনেকটা নাই বলতে গেলেই চলে কারণ মানুষ এত টাকা পয়সার ব্যাপারে স্বার্থপর হয়ে গেছে বিশ্বাস করতে পারে না যে আমার টাকা ফেরত দেবে কিনা তো এর মধ্যে কারণও আছে আবার কিছু লোক আছে যে টাকা ফেরত দেয় না নিলে এবং তারা অনেক সময় মানুষকে প্রতারিত করে লোনের নামে গিয়ে দুটো জিনিসকেই কোরআন হাদিস গুরুত্ব দেওয়া হয়েছে লোন দেওয়ার ব্যাপারে যেমন আবার শোধ করার ব্যাপারেও তেমন যাতে করে সুদের দিকে না যেতে হয় লোন দেওয়ার ব্যাপারে কি এসেছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত লোকে যে তার কাছে লোন চায় ঋণ চায় তাকে দুধ ঋণ দেয় তাহলে আল্লাহ এই ঋণ দেওয়ার কারণে আবার টাকা ফেরত নিলেও এই টাকা আল্লা রাস্তায় দান করলে যে সব হতো তার সে দ্বিগুণ সব দান করবেন মানুষকে লোন দেওয়াটা দুই গুণ দান করার তুলনায় বেশি হয় সব এ কথাটা আশ্চর্য মনে হয়ে যায় আমাকে ফেরত দিয়ে ফেলল আবার আমি সব তো পেলাম তাই না ডবল পেয়ে গেলাম দান করা লাভ কি আর কেউ কেউ বলবেন খালি লোন দেওয়াই তো ভালো এখানে একটা প্রশ্ন আসে আশ্চর্য কথা দান করলে দিয়ে দিলাম আর কোনোদিন পাব না সেটার মধ্যে কম হবে আর লোন দিলে বেশি হবে কথাটার অর্থ কি এর কথার অনেক অর্থ আছে একটা হলো দেখেন আমরা যখন দান করি দান তো খুব বেশি তো করি না খুব চিন্তা লাগে আর দাম খারাপ টুকটাক মানুষ করে হয়তো এটা পারা যায় কিন্তু বড় অঙ্ক পারা যায় না দুই নম্বর হচ্ছে যারা ঋণ চাচ্ছে আপনার কাছে একটু কষ্টে পড়ে গেছে এই জন্য তো ঋণ চায় তাই না তো এই লোকগুলো আর কোন উপায় নেই তারা মানুষের কাছে হাত পারবে না সবার কাছে বলতে পারবে না আমারে দশ টাকা দেন আমাকে বিশ টাকা দেন তারা একটু সম্মানিত পর্যায়ের লোক তারা এইভাবে জাকাতো খাবে না লোকেরা জাকাত দেবেও না এই লোকগুলা তো উপায় থাকবে না তারা বাধ্য হয়ে ব্যাংকের কাছে যাবে এই সুদ থেকে উদ্ধার করার জন্য এই লোকগুলোকে আপনি যদি ঋণ না দেন তাহলে তাদের কোন উপায় থাকবে না এটা করবে কিন্তু এই লোকগুলো সবার কাছে হাত পাততে পারবে না এই যে বিপদে পড়ে গেছে তাদেরকে এই বিপদে উদ্ধার করার জন্য লোন ছাড়া আর কোন উপায় নেই এবং এই লোন এই দেওয়ার ব্যাপারে এত স্বভাব আর গত সপ্তাহে আমরা হাদিস শুনেছি যে যদি কেউ দিতে না পারে অসমর্থ হয় কষ্ট হয় তাকে মাফ করে দেওয়ার মধ্যে অনেক স্বভাব আছে বা সময় দেওয়ার মধ্যে অনেক স্বভাব আছে হাদিস গত সপ্তাহে বলেছিলাম না সেটা হচ্ছে আপনি যখন লোন দিলেন দেওয়ার পরে আপনার রাইট আছে তিন মাস পরে টাকা শোধ দেবে বলছে আপনাকে এখন সে শোধ করছে না আপনার টাকা দা দেওয়ার রাইট আছে আমার টাকা দেন তিন মাসের মধ্যে দিবেন না বলছেন এখন এইখানে আরেকটু যদি দেখা যায় যে বেচার অবস্থা কি সে বিপদে পড়ে লোন নিয়েছিল তিন মাস পরে দেওয়ার কথা ছয় মাস পরে দেওয়ার কথা এক বছর পরে দেওয়ার কথা টাইম এসেছে এখন যদি তার দেওয়ার তফিক থাকে তাহলে তার অবশ্যই দেওয়া উচিত আর যদি সে আগের থেকে বেশি কষ্টে আছে এখন কি করবেন কষ্টে পড়ে আপনার কাছ থেকে নিয়েছিলে এখন আরো বেশি কষ্টে পড়ে গেছে এখন কি করা যায় আপনার তো টাইম হয়ে গেছে সে ওয়াদা করেছে এই সময় আপনি যদি তাকে আরো সময় দেন দিলেন দেওয়ার পরে দেওয়া গেল এবার আরো খারাপ হয়ে গেছে অবস্থা এক পর্যায়ে এমন যদি আপনি তাকে দেখেন যে কোনো উপায় নেই দেওয়ার জন্য তাকে ঋণ মুক্ত করার জন্য আপনি যদি বলতে পারেন ঠিক আছে আর দেওয়া লাগবে না তাহলে আপনার জন্য বিশাল পুরস্কার সে কথা বনি হাদিস থেকে এসেছে যে পূর্বের একজন লোক যখন মারা যাচ্ছিল কোন কোন রেওয়য়েতে অথবা আল্লাহর সঙ্গে তার যখন দেখা হয় মৃত্যুর পরে আল্লাহ আল্লাহতালা তার সঙ্গে কথা বললেন যে তুমি যে আসলা আমার সঙ্গে দেখা করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে কি আমল নিয়ে এসেছ কোনো ভালো আমল আছে সে বললো যে আল্লাহ করবো না কিছু খুঁজে পাও নাকি কোন খুঁজে পাও নাকি তোমার খুঁজে খাঁজে বললো যে আল্লাহ এতটুকুন আছে শুধু আমি একটু মালদার ছিলাম আমার থেকে অনেকে কর্জ নিত লোন অথবা আমি বাকিতে ব্যবসা লোকদেরকে মাল দিয়েছি ছোট নিতো যখন নিতা কালেকশনের হতো আমি আমার বলতাম দেখো যে দিতে পারে তার থেকে কষ্ট হয় একটু সময় চায় তাকে সময় দিও আর যে অপরাধ হয়ে যায় অবস্থা খুব কষ্টে আছে দেখো দেওয়ার কোনো শক্তি নাই পারলে তাকে মাফ করে দিও আল্লাহ আমি এতটুকু মাত্র করেছি এছাড়া আর কিছু খুঁজে পাই না আল্লাহ তো সবই জানেন সে বললে আল্লাহ জানবেন তার আগে জানেন না সবই জানেন তো আল্লাহ বলেন তুমি করে দিতে আমি কি মাফ করতে পারি না যাও তোমাকে মাফ করে দিলাম তাহলে লোন দেওয়ার ক্ষেত্রে এত উৎসাহিত করা হয়েছে এবং কেউ যদি দিতে বেশি কষ্ট হয় তাকে টাইম দেওয়ার মধ্যে এত স্বভাব আছে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন আখেরাতে হ্যাঁ আমি তোমাকে আপনার তো রাইট আছে ঠিকই কিন্তু তার করে তাহলে এটা ঠিক এটা সে বিশাল অন্যায় করতেছে তার দিকে আমরা পরে আসছি ওই কথাটা এখন আসি এক সাহাবিজ্জামান ঘটনা এখানেই পড়লাম অন্য কোন জায়গায় আমরা আলোচনা করেছিলাম এখন যিনি পাওনাদার তিনি গেছেন তার কাছে সে কথা ঠিক রাখে না গেলে বাসায় গেলে বাসায় নেই এরকম হয় না পাওনাদারের যন্ত্রণায় বা এড়ানোর জন্য কি বলে বাসা থাকলেও বলে বাসায় নেই তো উনি তাকে কোন রকমই ধরতে পারেন না তো একদিন তিনি গেলেন যে এবারে দেখি আজকে ধরব একই খবর বললো যে না বাসায় নেই তো ওই একটু পরে উনি থামিয়ে থেমিয়ে আসেন ওনার কাছে ডাউট রে বাসায় আছে লুকিয়ে আছে আমাকে দেখে ধরা দেবে না অপেক্ষা করলেন তো বাসা থেকে টট করে ছোট একটা বাচ্চা বেরিয়ে আসলো জিজ্ঞেস কর্তা ওনার ছেলে এই তোমার আবু কোথায় আমার আব্বু ভিতরে রুমে লুকিয়ে আছে। তখন তিনি বললেন আবার এই অমুক শোনো আমি খবর পেয়ে গেছি লুকিয়ে আছো তুমি বের হালাতে পারবো না আমি যাবো না আজকে তখন বেচারা কি করবেন ধরা পড়ে গেছেন তো চলে আসলেন রজ্জিত হয়ে তো সালাম কালাম তিনি বললেন তুমি এরকম কেন আমাকে করো এত কষ্ট কেন দেও কথা ঠিক রাখো তোমাকে আল্লাহ এই জবানটা ঠিক রাখার তৌফিক দেয়নি যেহেতু সাধারণ বকবকি যত রকম করা তারপরে তুমি এরকম ঘরে আস মিথ্যা খবর পাঠাও তখন তিনি বললেন আমা আমে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি আল্লাহর কসম এখন আমি সত্যি কথা বলবো। যে আমি তোমার থেকে লুকানের চেষ্টা এই জন্য করেছি তুমি যদি আমাকে চাইয়ে ধরো আমার জবাব দেওয়ার কোনো উত্তর নাই আমার টাকা দেওয়ার কোনো সঙ্গতি নাই তুমি আবার জিজ্ঞাসা করলে আমি আবার একটা মিথ্যা করতে হবে তারপরে তোমার তখন তিনি বললেন এরকম হয়ে যায় তুমি সত্যি বলে থাকো যাও তোমাকে আল্লাহ কোনদিন তৌফিক দিলে দিও না দিলে মাফ করে দিলাম যারা টাকা পয়সা দেবেন তাদের ক্ষেত্রে হলো যে এইরকম দেওয়ার ক্ষেত্রে ইসলাম অনেক উৎসাহিত করেছে লোন দেওয়ার জন্য কর্ম দেওয়ার জন্য মানুষকে একে অপরকে হেল্প করার জন্য স্বার্থপর সমাজ এগুলো করবে না কিন্তু মুসলমানরা একে অপরকে এই সহযোগিতা করতে হবে এই জন্য আল্লাহ তালা ডবল নাকি দান করবেন দানের চেয়ে বেশি নাকি নাকি দান করবেন এ হলো যিনি ঋণ দেন যিনি গ্রহণ করেন তার মানসিকতা থাকতে হবে যে একটা হাজিস এসেছে যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এই জন্যে এবং এই নিয়তে যে সে এই করবে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন নিয়ত থাকতে হবে আমি দিতে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার কোন মতলব নাই আরেকজনের হক নষ্ট করার তার টাকা ফেরত না দেওয়ার এই এক নম্বর দুই নম্বর হচ্ছে তিনি যদি দ্বিতীয় অসমর্থ হয়ে যান আমার অমুক জমি বিক্রি করে তোমরা একটা শোধ করবা খবরদার আমি হকুল করলে এবার মানুষের হক নষ্ট করে আমি মরতে চাই না আল্লাহর কাছে আটক হয়ে যাব এইরকম তার ওসিয়ত করতে হবে এক নম্বর নিয়ত সাহী দুই নম্বর এরকম তার মানে এটা বোঝাই গেল যখনই সামর্থ্য হয় তখনই দিয়ে দিতে হবে এবং একটা হাজিস এসেছে যে ব্যক্তি দিতে পারে অত দেয় না শুধু ঘুরায় ঘুরাতে থাকে সেই ব্যক্তি একটু বড় মস্ত বড় গুণা করে এটা জুলুম করে এটা অন্যতম বড় জুলুম হচ্ছে সামর্থ্য সত্ত্বেও পাওনা দ্বারে টাকা না করা। মহম্ম বড় জুলুম জুলুম না আপনাকে বিপদে পড়া আমি সাহায্য করলাম আপনি টাকাটা আপনি আপনাকে মাল বাকি দিয়েছিটা আমাকে দেবেন না অনেক মানুষ ব্যবসায় ফতুর হয়ে গেছে তার থেকে মাল নিয়েছে সে সাপ্লাই দিয়েছে এখন তাকে আর না এখন সে যেখান থেকে আসলে সেখানে দেবে সেখানে গিয়ে বাদপাড়া হিসাবে সাব্যস্ত হয়ে গেল এই লোকগুলো তাকে দিল না তাহলে জুলুম হয়ে না অনেক বড় জুলুম হয়ে এরকম করে পৃথিবীতে কত লোক যে প্রতারিত হয় এবং মাঝখান দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আসলে সেই লোকটা হয়তো এত খারাপ এই তার প্রতি বিরাট জুলুম করা হয়ে যায় করার জন্য করেছে। জানাজার জন্য রেডি সবাই নবী করিম সাল আলিয়া জানাজা নিয়ত করবেন হঠাৎ করে পেছনে তাকালেন এই মাইতের কোন পাওনা জানা আছে কিনা কেউ তার কাছে টাকা টুকা পাবে কিনা এরকম কিছু বা ফ্যামিলিকে এই জাতি কোন অ্যারেঞ্জমেন্ট করে গেছেন কিনা বলে তাও পড়েন তখন তিনি বললেন সল্লু আসি তোমাদের ভাইয়ের জন্য তোমরা নামাজ পড়ো আমি পারছি না তিনি নামাজ ইমামতি করতে অস্বীকার করলেন কি বিপদের কথা যে আল্লাহ নবীদের সাহাবি তার কপালে জুটবে না আল্লাহ নবী তার জামাতে ইমামতি করে একটু দোয়া করবেন সে মিস করে ফেলছে কত আশ্বস্তির পেশা ফ্যামিলি তো অত্যন্ত কেমন বিমোহিত হয়ে যেতে পারে কত কষ্টে পড়ে যেতে পারে এই অবস্থা আরেক সাহাবীর দিল্লি দয়া হলো তিনি বললেন ইয়ারাসুল্লাহ আমি বেচার ঋণের জিম্মদারি নিলাম আমি শোধ করে দেব আপনি মেহরবানি করে তার নামাজ বললেন আমি পড়াইতে পারবো আমি জিম্মারি নিলাম ঠিক আছে তুমি শোধ করে দিও ঠিক আছে তিনি নামাজ পড়িয়ে দিলেন পরের দিন ওই সাহাবির সঙ্গে নবী করিম সাল দেখা হলো যে তুমি গতকালকে জিম্মদারি নিলা ঋণ কি শোধ করে দিয়েছ তার মাত্র গতকালকে কথা নিয়েছি তো আমি তো শোধ করবো ইনশাল মাত্র গেল আর কিছু ঠিক আছে আমি দিয়ে গেলেন দেখা হয়েছে আরেকদিন পরে দিয়েছ ইয়ার আসলে দেই আমি জলদি দিয়ে দেব তিনি চিন্তা করলেন পর দুই দিন দেখা হয়েছে উপায় নাই দিয়ে দিতে হবে তিনি মনে করছেন টাইম নেবেন জোগা টোগাড় করে দিয়ে দিবেন কিন্তু সেকেন্ড ডেতে তখন জিজ্ঞেস করেছে তিনি মনে করেন এত দেরি করা যায় না যেভাবে হোক তিনি শোধ করে দিয়েছেন তারপরে দিন তখন তিনি বললেন তার শরীরের চামড়া ঠান্ডা হবে এতক্ষণে গিয়ে কবার এসে শান্তি পাবে তার আগ পর্যন্ত অসন্তিতে ছিল কত লোক যে ঋণ নিয়ে মারা যায় সব হান আল্লাহ কত লোক আর ছেলে পেলেরাও অনেক সময় জানলেও না জানার ভান করে অনেক সময় ফরমালিটি যে পানা দানা থাকলে অমুকের সঙ্গে যোগাযোগ করতে বলবেন এটা যদি না বলা হয় খুব মাইন করে দেওয়ার বেলা কদ্দুর দেয় আল্লাহ ভালো জানেন ঠিক কিনা আরে শোনেন আমি বলি পানা দানা হলে যোগাযোগ করতে হবে এটা বলতে হয় যে পাবে সে কবর খুঁড়ি হলে বাইর করতে চায় মসজিদ অ্যানাউন্স না করলে কি সে মিস করবে নাকি আপনি মনে করে দেওয়া লাগবে আপনি তো তার কাছে টাকা পেতেন এইটা ভুল না লোকেরা দেওয়ার সময় ভুলে যায় নেওয়াটা ভুলতে চায় না এইরকম একবার আমাদের এক মসজিদে সেই লোক কেমনে কেমনি হাদিসের খবর পেয়েছে যেভাবেই হোক জানা আগে বলে বসলে ইমাম সাহেব ওপেনলি বলে নাই প্রাইভেটলি ইমাম সাহেবকে গিয়ে বলেছে যে আমাদের অমুক মারা গিয়েছেন তার সঙ্গে লেনদেন আসছে আমার অনেকগুলো টাকা সে দেওয়ার কথা দেয় নাই আমি আপনাকে বললাম তখন ইমাম সাহেবকে বললেন যে এরকম তোমাদের তো পাওনা তার খবর পাওয়া গেছে তোমরা এটা একটু ইয়ে করতে হলে দায়িত্ব আছে খোজ খবর এগুলো একটু নেওয়ার খবরে সেগুলো তো একটু তোমাদের যোগাযোগ করতে হয় এই ইমাম সাহেবটা বলেছে কোন তারা অফেন্ডেড ফিল করেছেন পারলে এটার জন্য কোর্টে কেস করেন মানুষ এত স্বার্থপর দুনিয়াটু হতে পারে কেউ মিথ্যা ক্লেম করতে পারে সেটার জন্য ঠিক আছে খেলাধুলা করে মরে গেছে একজন তার থেকে এখন জোর করে তার লাশ থেকে আদায় করবে এরকম ডাকাতো আছে আমাদের সমাজে তো আল্লাহ রবুল্লা আলমিন এই যে এই সুদ সংক্রান্ত এবং এই উপলক্ষে সুদ থেকে বাঁচার জন্য বিকল্পগুলো আলোচনা করা যেগুলো আমরা করলাম আল্লাহ তালা এই আয়াত কে শেষ করলেন কোন জিনিস দিয়ে আল্লাহ কর তাহলেই তোমরা কামিয়া ভবি আশা করা যায় আল্লাহকে ভয় করার দরকার নাই টাকার দরকার শুধু শুধু কার পকেট থেকে ঢুকাবো আর কাটাকে না দিয়ে বাঁচতে পারবো এই চিন্তা আমাদের সমাজে আছে আল্লাহকে ভয় করলে মানুষের বিপদ হতো না এরপরে আল্লাহ তালা দিয়ে বললেন গত সত্ত্বে আমরা শুনেছি আল্লাহর ওই জাহান নাম আসে ওই জাহান নামের আগুন যেটা কাফের তোমার তো ভয় করা উচিত যে এই আল্লাহ হুকুমের বিরুদ্ধে যদি সুদ খাই অন্যের টাকা আত্মসাত করি বা না দেয় অন্যের হক নষ্ট করি অর্থনৈতিক ব্যাপারে এই যে লোভ এগুলাকে না সামলায় তাহলে কিন্তু সাংঘাতিক খবর আছে। এটা কাফারদের পক্ষে সম্ভব যে তারা কেয়ার করবে না যে কি করে আল্লাহকে ভয় না করতে পারে কি করে সে জাহান নামের ব্যাপারে সতর্ক না থাকতে পারে এটা তো কাফারদের আল্লাহ আল্লাহামুন আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ কর কথা মেনে চলো আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে তাহলে আল্লাহ তালার হুকুমগুলো গুলো শরীয়তের মানা এটাই হল এটা আতুল ল হুকুম কি কোনটা এলাউড আছে কোনটা অ্যালাউড নাই শরীয়তে সুদ ভিত্তিক বেতা কেনা বাড়িঘর কিনা লেনদেন করা ইত্যাদি যায়জ আছে না নাই এখন যদি শরীয়তে না থাকে তাহলে এটা কি আমরা ঘুরাই ঘাড়াই কোনো মাঝে মাঝে লোকেরা প্রশ্ন করে কিছু কায়দা করে যে না তিনি জানেন এসে জিজ্ঞাসা করেন প্যাচি পুচিয়ে যে কোন রকমে তার জন্য যায় আছে বলে দেওয়া যায় কিনা তার মানে এই মানসিকতা থাকলে আল্লাহ তালাকে ভয় করা হলো ভয় করা হলো না আল্লাহর প্রতি যে আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন ইসলামী শরিয়ত যা বলে এটাই ঠিক আমার ব্যবসার ক্ষতি হোক তারপরে আমি ইসলামের শরীয়তের তরিকায় থাকবো আমার লাভ কিছু কম হোক এরপরে শরীয়তকে লঙ্ঘন করব না এই সব কিছুতে স্বার্থপরতা আমি আল্লাহ এবং তারপি আছি রসমত এর বাইরে চলে গেলে রসমত নাই কামিয়াবি নাই মানুষের অনেক টাকাও হতে পারে কিন্তু সে সাফার করবে একদিন এ টাকা তার কাল হয়ে যাবে ক্ষতির কারণ হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলছেন এইভাবে মানুষকে যাহার নাম থেকে বাঁচা এখন জান্নাতের দিকে যাওয়ার জন্য আল্লাহ পেতে এবং জান্নাত পেতে যার ব্যক্তি আকাশ থেকে জমিন পর্যন্ত যেটা মুত্তাকি লোকদের জন্য তৈরি করে রাখা হয়েছে গত সপ্তাহে আমরা যে তাছি সেটা রিপিট করব না এখানে দরতে বলা হয়েছে ঠিক এটা আমরা শুনলাম আহ তো এখানে আল্লাহতালা আমাদেরকে নেক আমল করার জন্য যে উৎসাহিত করা সদা তৎপর থাকা ব্যস্ততা থাকা সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন জান্নাতটা আকাশ থেকে জমিন পর্যন্ত ব্যাপ্তি যায় এত বিশাল জান্নাত দিয়ে কি করব সেটা আমরা বলেছি এখানে আরেকটি পয়েন্ট আছে সেটা হচ্ছে আহ হেরাকাল যে ছিল হেরাকিয়াস যাকে বলা হয় রোমান সম্রাট তার কাছে যখন চিঠি দিলেন তুমি ইসলাম কবুল করছে খাই বরক দান করবেন আখ রাতে তুমি কামিয়াব হয়ে যাবা আর ওই জান্নাতের দিকে আস যে জান্নাত জমিন থেকে আকাশ পর্যন্ত পুরো এত বিশাল জান্নাত তখন সে তার লম্বা কাহিনী আপনারা শুনেছেন এক পর্যায়ে সে বললো যে সে নবী করিম সাল্লা সাল্লামকে চিঠি লিখে পাঠালো দাওয়াত তো সে প্রথমে কবুল করতে চাইলো পরে দেখলো দাওয়াত কবুল করলে তার সাম্রাজ্য আর থাকবে না তার খ্রিস্টান অনুসারীরা তাকে ফেলে চলে যাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে সাম্রাজ্য হারিয়ে ফেলবে এই ভয়ে সে আর ইসলাম কবুল করলো না উল্টা চিঠি লিখে পাঠালো নবী করিমসালাম চিঠিটাকে ছিঁড়ে ফেললো এবং একটা জবাব লিখে পাঠালো এত বড় সাইজ থেকে আকাশ পর্যন্ত পুরো এই জমিন যদি জান্নাতের সাইজ হয় তো জাহান্ন জাগা কর্না তো এই কথা চিঠিটা পড়লেন বা ওনাকে পড়ে শোনানো হলো তখন তিনি মন্তব্য করলেন তিনি বললেন সে যে তার কাছে যখন দিন আসে তার রাতটা যায় কোথায় দিন যখন আসে তখন রাতকে কোথায় রাখতে হয় সরে তাই না এই জমিনের মধ্যে দিন আর রাত্রি তো আসে তো এই যে দিন আর রাত্রি অবস্থান করে রাত্রি যায় দিন আসে কোথায় যায় প্যাক করে দিন কি কোন জায়গায় রাখা হয় রাতকে আনা হয় রাতকে প্যাক করে কোথায় রাখে আবার দিন আসে এগুলো কেমনে হয় আল্লাহর এই কুদরাতের খবর কিতাব নাই সে জিজ্ঞেস করলো জানার যদি এত জায়গা নেয় যাহার নাম জায়গা কোথায় আমি মাঝে মধ্যে একজাম্পল দিই যারা বলেন কবর আজব কেমনি হয় কিভাবে হয় অনেক কিছু এটা লোক তো মরেই যায় তার শরীরের মধ্যে আজাব হয় কেমন মাটি তো সব খেয়ে ফেললো কিসের মধ্যে আজাব হলো কবর আজব হয় কোথায় মাটি তো সব খেয়ে ফেলেছে তাই না বুঝলাম হাসার মারে না আবার নতুন করে তাকে শরীর দেওয়া হবে এখন তো নতুন করে খুঁড়লে আর শরীর পাওয়া যায় না কি পাওয়া যায় গোষ্ঠ মাটি খেয়ে ফেলছে কিছু হাড্ডি আছে আর পরে হাজার হাজার বছর পরে হাড্ডিও জমিন খেয়ে ফেলে তো কিসের উপরে কবর আজাব হয় তখন এক্সাম্পল দিয়ে দেখেন এইগুলো এলমুল খবর সেটা এই দুনিয়ার হিসাবের সঙ্গে মিলবে না আলমুল বরজাহ মৃত্যুর পরের যে জগতে আমরা ঢুকি সেটা এই দুনিয়ার জগৎ না সেটা আরেকটি জগৎ দুনিয়ার ঠান্ডা গরম সেখানে কাজ করে দুনিয়ার খাওয়া দাওয়া হিসাব নিকাশ এগুলো কোনোটাই সেটা ওই ওই জগতে আরেক জগতের সিস্টেম ফাংশন করে এই জগতের সিস্টেম সেখানে ফাংশন করে না তার এক্সাম্পল আমি দেই মাঝে মধ্যে যে একটি কবরে যদি যেমন আমাদের এখানে পিস অফ গার্ডেন্টাল কবর স্থান আছে তাই না হে নলটে হাজার হাজার মুসলমান তাই না যদি সেখানে পাঁচজন দিনদার মোত্তাকিও পাওয়া যায় দশজন ও পাওয়া যায় তাহলে প্রত্যেকের কবরকে আল্লাহ তারা আকর্ষাদা করে দেন এক একজন ইমানদার যখন রাইট আনসার করে মান রবা তোমার রব কি ও মা দিন তোমার অমর নাবিক আর তোমার নবীকে ঠিক মতো আনসার করলে আল্লাহ কি বলেন করেছে তাকে বিছানা বানিয়ে দাও তার কবরকে কে এত বড় করে দাও যে তার চোখের জ্যোতি যদ্দূর যায় তদ্দূর পর্যন্ত বড় হয়ে গেছে তো সেই নলটে এরকম কয়জনের কবর বড় হওয়ার জায়গা আছে সেগুলোর কি অবস্থা হবে তো সেই জগতের জায়গার মাপ এই দুনিয়ার জায়গা মাপ দিয়ে জমিনের উপরে যে মাপ দিয়ে ওই মাপ দিয়ে ঠিক হবে ওইটা আরো যাই হোক আল্লাহ মানুষকে এই হালাল তরিকায় যে কি জানলাত দেবেন বিনা হিসাবে আল্লাহর কাছে কত ব্যবস্থা আছে দুনিয়ার আখেরাতের কামিয়াবি সবকিছু যে আল্লাহ তালা দান করেন শুধু স্বার্থ পরে টাকা পয়সার মাধ্যমে মানুষ কামিয়াবি চায় আর হালাল হারাম বাসে না আল্লাহর হুকুম শরীয়তকে লঙ্ঘন করে তারা যে কোনো কামিয়াবি পাবে না এই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর বলা হয়েছে হে মুসলমানরা তোমরা আল্লাহকে যদি ভয় করো তাহলে তোমরা জান্নাত পাওয়ার জন্য এরকম নেক আমল করো গুনর রাস্তা থেকে সরে আসো হারাম থেকে সরে আসো হালালের দিকে আস নাফরমান থেকে সরে যাও আল্লাহ তালার এ তারা বান্দিগের দিকে চলে আস তাহলে এই মুতাকিদের জন্যই জান্নাত তৈরি করে রাখা আছে এখন মোত্তাকিদের গুণগুলো এসেছে আমরা গত সপ্তাহে কিছুটা শুনেছি আল্লা গুণগুলো কি আমরা শুনেছিলাম গত সপ্তাহে না আজকে থেকে শুরু হবে এক নম্বর গুন আল্লাহ তালা বলছেন কারা মুত্তাকি হতে পারে মুত্তাকি শব্দ অর্থ তো আমরা জানি মুত্তাকি অর্থ কি বাংলায় আমরা বলি পরহেজগার পরহেজগার ও বাংলা না সেটা ফার্সি শব্দ সেটাও আরবি না তো বাংলা আবার কেউ কেউ খোদা ভীরু বলেন এটা এত ভালো করে বুঝে আসে না তো আল্লাহকে যিনি ভয় করেন তিনি হচ্ছেন মোত্তা আল্লাহকে ভয় কিভাবে করা যায় আমি প্রায় বলে থাকি যে অনেক মানুষ ভয় করে চোর ডাকা দেখলেও ভয় করে বাঘ ভাল্লু দেখে সাপ দেখলেও ভয় করে আল্লাহ ডানজার জিনিস নাউজ রবিহমিন আল্লাহ তো রহমান রহিম তো আল্লাহ তালাকে ভয় করার অর্থ কি যে আল্লাহ তালা সমস্ত হুকুমকে মানা আল্লাহ তালা যা কিছু করতে বলেছেন সবগুলোকে করা। আর যা যা নিষেধ করেছেন হারাম করেছেন গুণা হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা এটা হচ্ছে আর শুধু ভয় না আশাও আছে আল্লাহর প্রতি সম্মান আছে আল্লাহর প্রতি মোহাব্বত আছে ঠিক কিনা যখন ভয় করি শুধু ভয় করে পালিয়ে যাই না ভয় করে কার কাছে আবার আসি আল্লাহর কাছে আসি মিন ক্যা ওয়া ইলাই ক্যা আল্লাহ যে আল্লাহ আপনাকে আজাবের ভয় বাঘ ভালুক সাপের কাছে তাকে ধরে বলবেন যে দেখো তোমারে আমি একটু আমার প্রতি রহম করো তোমার কাছে আমি একটু পানা চাই পাবেন না এরকম সত্যা তারা না কিন্তু আল্লাহ তাহলে এমন যাতে পাক যে তিনি যার ক্ষমতা আছে আজাদ দেওয়া তার ক্ষমতা আছে মাফ করার এবং তিনি আফুবুল কারিম তোহেবুল আফু আপনি মাফ করা কে অনেক পছন্দ করেন এইরকম সত্তার কাছে যখন আমরা তাকে যখন ভয় করি ভয়ের মধ্যে মহব্বত আছে আশা আছে রহমতের আশা আছে এই মত্তাকে এই লোকগুলো যারা এইভাবে আল্লাহ তালার প্রতি ইমান সেফাত সবগুলোকে সামনে রাখে এবং আল্লাহ হুকুম মানে গুণা থেকে দূরে থাকে তবে এই আয়াত মধ্যে আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন এক নম্বরে হচ্ছে আল্লাফিস এখানে বেশ কয়েকটি গুণ মাত্র বলেছেন সবগুলো গুণ বলেনি বেশ কয়েকটা নাম করা গুণ বলেছেন একটা হচ্ছে যারা আল্লাহ রাস্তায় খরচ করে সর এবং দর্র স্বাচ্ছন্দ্যের হালতে এবং টানাটানির হালতে উভয় হালতে আল্লাহ রাস্তা কিছু দান খরাত করে যাদের অনেক অঢেল সম্পদ আছে বা অনেক টাকা পয়সা তার হাতে এসেছে এই সময়ও করে আবার খুব সীমিত অর্থের মালিক বেশি নাই তারপর সেখান থেকেও আল্লাহ রাস্তা দেওয়ার চিন্তা করে উভয় অবস্থাতেই সে দান খয়রাত করে এইরকম লোকদেরকে আল্লাহ কিন্তু অনেক পছন্দ করে যে আমার এখন বেশি নাই তারপরেও আমি খুব ঠেকে গেছি আমার কম আছে তারপরে দেয় হয়েছে দেশে আপনারা খাওয়া দাওয়া করতে বসেছেন এরকম হয় দুপুর বেলা ফকির এসে হাঁক মারল তরকারি তরকারি খুব সীমাবদ্ধ লিমিটেড আছে এখন কেবল খেতে বসছেন ফকির এসে মারল হাত যে তিন দিনের উপর আসি মা একটু খেতে দিবেন এই সময় দেখেন সীমিত একটা মাত্র মুরগি জবাই করেছে পাক করেছে ফ্যামিলি মেম্বার সাত আট জন আসে মোটামুটি কোন রকমের হয়ে যাবে এখন দিলে তো কমে যাবে এই অবস্থা ছোটবেলার কথা মনে পড়ে মাঝে মধ্যে এরকম ফকিরের হাঁক পেলে এমন বিরক্ত লাগতো দেখো সময় মতো কেমনি গন্ধ টের পেয়েছে এরকম মাঝে মধ্যে হয়েছে যে কিছু কিনতে গাড়িতে কিছু ট্রেনে জার্নিতে খেতে বসে দৌড়ে একজন আসছে আসলে তখন খুব বিরক্ত লাগা শুরু করে দিয়েছে এই যে মনের মধ্যে বিরক্তি আসে এটাকে যদি চাপা দিয়ে আমার এখন খুব দরকার অল্প কিনেছি আমার অল্প ভাত আছে এখান থেকে একটু দিয়ে দেয় আল্লাহ এইরকম দেওয়াকে যে আল্লাহ এত পছন্দ করেন আমরা সেটা পারি না অনেক আছে এখন দিতে ভালো লাগে ঠিক আছে অনেক পাকশাক করেছি দেওয়া যাবে অসুবিধা নেই আমার পেট ভরবে তারপর দিয়ে কোনো অসুবিধা হবে না এইটা দেওয়া সহ কিন্তু আমার ওখান থেকে কাঠ করে দেওয়াটা যে কত কঠিন এটা কিন্তু আমরা পারি না আল্লাহ এটা বড় মহান কাজ আর অসুস্থ হয়ে পড়েছেন কিছু খাইতে ভালো লাগে না অনেক হয় না এরকম মুখে রুচি আসে না তে ফ্যামিলি বলল যে কি খাইতে মনে হচ্ছে আমরা সেটার ব্যবস্থা করি বলে দেখ একটু আঙ্গুর পাও কি না আঙ্গুর মানে খাইতে ভালো লাগবে এটা মনে চায় তখনকার জমানায় মোদিনায় তোর এত আঙ্গুর নেই আর টাকা পয়সা ওনাদের কি টানা ছিল অল্প কিছু আঙ্গুর কিনে নিয়ে আসে রুগীর খাদ্য হিসাবে তো আঙ্গুর কিনে নিয়ে যাচ্ছে ওনার খাদেন এক অভাবী লোক দেখছে আঙ্গুর নিয়ে যাচ্ছে ওই বাড়ির দিকে আঙ্গুরের দিকে তার নজর গেছে আঙ্গুর নিয়ে ভিতরে ঢুকছে উনি খাবেন মুখের কাছে নেওয়া হয়েছে আর এই সময় হাঁক মারছে আহারে কতদিন যে হয়েছে আঙ্গুরটা তো কেমন টেস্ট করতে পারি নাই বড় মনে চাষে একটু আঙ্গুর খাইতে দেবেন একটু আঙ্গুর তিনি আর মুখের কাছে নিলেন না বলেন তাকে দিয়ে আস। রোজা রেখেছেন কোন মুসলমান সাহাবি তো বাদি বা যিনি খাদে মা খুব খুশি যে আজকে খাসির গোষ্ঠী খাওয়া যাবে সন্ধেবেলায় কারণ আর কোন ভালো তরকারি নাই তো ফকির আসছে আসতে আসতে মা আসা বলে ওকে একটু দাও তাকে একটু দাও তাকে একটু দাও দিতে সব শেষ হয়ে গোষ্ঠা আসলে আপনি সবগুলো দিয়ে দিলেন এখন একটু শুকনো রুটি খাচ্ছে একটু ঝোল দিয়ে একটু যে গোষ্ঠ খাবো তাও তো রাখলেন না বলে তোর এত মনে চলে রাখদিন না কেন একটু এখন আমার কষ্ট দিস কেন তোর এত মনে চলে রেখে দিতি উনি যে দিয়ে দিচ্ছেন নিজের জন্য থাকছে না কোনো খবর আছে তো যারা অল্প অবস্থা মানুষকে আল্লাহ অভাব অনটনে পড়া লোকদের জন্য এদেরকে আল্লাহ মোত্তাকি হিসাবে স্বীকৃতি দিয়ে দিবেন। তারা মোত্তাকি হওয়া এই সম্মান অর্জন করবে হচ্ছে। নিজের গোসা রাগকে সংবরণ করা এটা আরেক ফেতনা আমাদের জন্য রাগ এমন এক জিনিস যে এটাকে হজম করা মাঝে কষ্ট হয়ে যায় ঠিক কিনা আমরা সবাই এর শিকার যে সবসময় পারি না রাগ গোসা প্রশমন করা এক বিরাট নিয়ামত আর এর সঙ্গে আরেকটি গুণ জড়িত আছে ওয়ালাফিনা আনী মানুষকে ক্ষমা করে দেওয়া এ পৃথিবীতে অনেক লোক আপনার সঙ্গে বেয়া করে অনেক লোক ক্ষামাখা আপনাকে কষ্ট দেয় অনেক লোক ক্ষমা আপনার সঙ্গে অন্যায় আচরণ করে করে কিনা এখন এই লোকগুলোকে পাইলে তো আপনি অনেক সময় প্রতিশোধ নিতে পারেন শাস্তি দিতে পারেন অথবা বকাবকি করতে পারেন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন কিন্তু ক্ষমা করে দেওয়া মুক্তাকি হওয়ার এক আরেকটি বিরাট গুণ এ দুটো পাশাপাশি রাগ গোসাকে সংবরণ করা আর মানুষকে ক্ষমা করে দেওয়া এই ক্ষমা করে দেওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে একটি হাজির সহি এসেছে এবং অন্যান্য হাজি এসেছে যে তোমরা কি জানো রবীন্দ্রাম জিজ্ঞেস করলেন কোন ব্যক্তি তোমাদের মধ্যে খুব বীর এবং শক্তিশালী মনে করো ওনারা বললেন যে ব্যক্তি কোন কোনো যুদ্ধ বা কুস্তি লাগলে আরেকজনকে হারিয়ে দেয় তাকে আমরা মনে করি খুব শক্তিশালী সাহসী বীর পুরুষ তিনি বললেন যে না ওরা কিনা সদিদুল্লাহ কাদাম আসল শক্তিশালী বীর পুরুষ আল্লাহ লোকটি যে লোক রাগ গোসা উঠে গেলে সেটাকে কন্ট্রোল করে ফেলতে পারে রাগ নাই নাই একদম এরকম মানুষ তো থাকে না কারণ আল্লাহ তালা ন্যাচারালি এগুলো দিয়ে সৃষ্টি করেছেন কিছু রাগ গোসার দরকারও তো আছে আসে না তা না হলে মনে করেন ছেলে মেয়ে তো মানুষ করতে পারবে না একটু কন্ট্রোল করতে হবে তো পরিবার তো টাঠিক মানুষ হবে না কাজে দরকার আছে কিন্তু এর মধ্যে ক্ষতির জিনিস অনেক আছে যখন রাগটা বেশি হয়ে যায় বা অন্যায় ভাবে উঠে যায় তখন কন্ট্রোল করতে পারা এইটা আল্লাহ চান বলেছেন যারা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহতালা বললেন না যারা কোনো রাগ হয় না এই কথা বলেন নাই এটা অসম্ভব কথা রাগ কিছু হবেই মানুষ এবং কোন জায়গায় হওয়া অত্যন্ত জরুরি কেউ যদি দেখে তার পরিবারের কোনো মহিলা সদস্য তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সে সেখানে যদি রাগ গোসা না হয় এবং কন্ট্রোল না করে সে কি ভালো মানুষ সে দায়ুস হয়ে যাবে তা জানলাতে সুগন্ধও পাবে না কাছে রাগ লাগবে এখানে যেহাদের ময়দানে গেছি দিনের দুশ্মনের সঙ্গে মোকাবিলা হয়েছে সেখানে যদি রাগ না উঠে হ্যাঁ এরকম সেখানে অ্যাকশনও নিতে পারবে না এইভাবে করে আল্লাহ তালা বলেছেন যে কন্ট্রোল করা এবং কন্ট্রোল করাটা অনেক বড় ফায়দা অনেক বড় ফায়দা এ ব্যাপারে যে ব্যক্তি কোন সময় ন্যায় সঙ্গত রাগ হয়ে গেল তার রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে এবং সে যে ব্যক্তি হয়েছে সেই ব্যক্তি এমন অন্যায় করেছে এবং তার উপরে এই লোকটার ক্ষমতা আছে যে এই করবে ক্ষমতাও তার আছে থাকা সত্ত্বেও সে যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তালাকে আমাদের দিন সমস্ত মানুষের সামনে তাকে ডাকবেন এই যে তোমার ক্ষমতা ছিল তোমার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে রাগের কারণ এই অ্যাকশন নিতে তুমি নেও নাই আমাকে ভয় করে কন্ট্রোল করেছ তুমি এদিকে আসো আল্লাহ তালা ডেকে বলবেন এই জান্নাতের হুরগুলো যাকে যাকে পছন্দ হয় তাদেরকে নিয়ে তুমি জানলাতে চলে যাও সমস্ত মানুষের সামনে ডেকে তাদেরকে আল্লাহই পুরস্কার দান করবেন তাহলে রাগ যেকোনো অবস্থায় কন্ট্রোল করার মধ্যে ফায়দা আছে কিন্তু বেশি সব কখন হয় যখন আপনার রাগ গোসা মেটানোর জন্য এক্সারসাইজ করার মতো আপনার হাতে ক্ষমতাও আসে কোন সময়ীষণ রাগ আসতেছে এখন আপনি এই রাগের প্রতিশোধ নিতে পারবেন বসের এগেনস্টে ক্ষমতা আছে ক্ষমতা নাই এখন হজম করলে কিছু সব পাবেন তবে বস যদি আবার তার অধীনস্থ লোকের উপরে রাগ হয় একশন নিতে পারবে তার হয়ে পারে এই ক্ষমতা তার হাতে আছে। কিন্তু সে সীমা লঙ্ঘন করেন রাগকে কন্ট্রোল করে ফেলেছে তার স্বভাবের পরিমাণ তা আসলে তো রাগের একশনটা পরে কোন জায়গায় তখন ক্ষমতা থাকে ওই সময় গিয়ে একশনটা বেশি পড়ে অন্য একটা এসেছে এই সিমিলার মেসেজ তার সত্ত্বেও সে কন্ট্রোল করে ফেলে তাহলে আল্লাহ তালা তার অন্তরটা যেখানে রাগকে সে গলাধকরণ করেছে ওই রাগ তার জায়গায় তার ভিতরটাকে আল্লাহ তালা ইমাম দিয়ে এবং নিরাপত্তা দিয়ে ভরপুর করে দেবেন আরেকটি এসেছে যে ব্যক্তি রাগের রাগকে গিলে ফেলে যে ভালো গিলার জিনিস আর পৃথিবীতে কোনোটা নাই রাগকে গলা ধকরণ করে ফেলে প্যাটের ভিতরে ঢুকে ফেলে মানে কন্ট্রোল করে ফেলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা গলা দিয়ে ঢুকানোর মতো জিনিস যে এই জিনিসটা যে ব্যক্তি করে এপরে আল্লাহ তালা বলছেন মানুষকে মাফ করে দেওয়ার যে কথা আফিন্ন এটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যারা এরকম কাজগুলো করে আফিন আনিন নাস তাহলে তারা লেভেল অর্জন করে আল্লাহ রাস্তায় সবসময় দান খারাপ করা রাগ দমন করা আর মানুষকে মাফ করে দেওয়া এই তিনটা কাজ করলে সে মহসেন হয়ে যায় তাকে আল্লাহ পছন্দ করেন মোহসেন মানে তিনি এহসানের দারাজাত অর্জন করেছেন এহসান কি ইমানের সর্বোচ্চ লেভেল হাইয়েস্ট লেভেলকে কি বলা হয় এহসান একটা মোমেনের যখন ইমানের দরজাত ইমানের ডিগ্রি হাই লেভেলে পৌঁছে সেটাকে বলা হয় এহসান ওই মোমেন হয়ে যায় মহসেন এই তিনটা কাজ করলে আল্লাহ তালা তাকে এহসানের ডিগ্রিতে পৌঁছাই দেবেন তাকে আল্লাহ তালা অবশ্যই খুব মহব্বত করবেন পছন্দ করবেন তিনি আল্লাহর এর পাত্র হয়ে যান একটি হাদিস এসেছে নবী করিম সাল্লাম বললেন দেখো তিনটা জিনিস কথন করে বলতেছি অতি সত্য কথা তো আল্লাহ নবী কথম না করলে বললে কি কথাটা সত্য না তিনি কোন মিথ্যা খবর না কিন্তু এই তিনটা কথা বলার জন্য তিনি কষন করলেন কসম করে বলছি ভালো করে শুনো এই তিনটা জিনিস আমাকে গ্রহণ করো অতি সত্য কথা সেগুলো কি এক নম্বর হচ্ছে মা না কািন সব আঁকা দান খয়রাত করে কোন লোক ফতুর হয়ে যাবে তার মাল কমে যাবে সে ব্যাঙ্ক্রাফ্ট ব্যাংকরাফ্ট হয়ে যাবে এটা ঘটবে না কোনো দিন হবে না দান খরা তোমার মালকে কমিয়ে দেবে না রেখো দুই নম্বর হচ্ছে একটু উল্টা কষ্ট দিয়েছে তর্ক বিতর্কের মধ্যে খুব একেবারে তুঙ্গে উঠেছে ছাড় দে না কেউ কাকে ছাড়ে না বকাবকি চলছে এটার মধ্যে কোনো ফায়দা নেই একদিনই গিভ আপ করে ফেলেন ছেড়ে দেন মাফ করে দেন ঠিক আছে অন্যায় আমি কেয়ার করলাম মাফ করে দিলাম তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই আরো সম্মানের আসনে বসিয়ে দিবেন। তার ইজ্জতকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন তার সান বাড়তে থাকবে আর নম্বর হচ্ছে রাফাহুল্লা যে ব্যক্তি খুব বিনয়ী হয় মানুষের কাছে নিজেকে খুব বড় করে প্রেজেন্ট করে না নিজেকে ছোট করেই প্রেজেন্ট করে এই ব্যক্তিকেও আল্লাহ তালা তার সানকে আরো বাড়িয়ে দিবেন। তিনটা কাজ কিন্তু আমাদের দ্বারা উল্টাই হয়ে যায় তিনটা মানুষকে মানে দান খরাব করাটা মানুষের মাল কমে না আল্লাহর আস্তে দান খরাত করা তো এই জিনিসটা আমরা কিন্তু এটা একইনের বিষয় হিসাব করলে কিন্তু দেখবেন আপনার কাছে এক হাজার পাউন্ড আসেন আড়াইশো পাউন্ড দিলে আর কত থাকবে ছয় সাতশো পাউন্ড এ কমে গেল আপনি এখন যদি বলেন যে আমি তো হাজির বিশ্বাস করছি ঘরে গিয়ে আড়াইশ পাউন্ড দিয়ে দিলাম এখন গিয়ে যদি আবার গনা শুরু করে দিয়ে আল্লাহ তো বলছেন যে কমবে না গনি দেখি কমল না। ওইটা তো দুনিয়ার গনায় তো কমে যাবে কিন্তু আল্লাহ তালা যে বারাকা দেবেন বারাকা এটা কি গনা যায় আল্লাহ এটা কোনখান দিয়ে আসবে আপনি কি আর পাবেন এটা এইটার ফায়দা অন্যভাবে আসে হয়তো আরেক আরেক ব্যবসায় আল্লাহ আপনাকে বর্ক দিয়ে দিবেন হয়তো আপনার ছেলেকে আল্লাহ ভালো চাকরি বাকরি দিয়ে মার্চারা এসে বেশি আনার ব্যবস্থা করে দিবেন। হয়তো আল্লাহ আপনার ঘরে এত শান্তি দিবেন আপনার থেকে কয়েক গুণ পয়সাওয়ালার যে কষ্ট আছে অনেক আপনি তাই না আর অভাবে অনটনে আপনি পড়ে হাত পাত্র হবে না যেহেতু আপনি মানুষকে দিয়েছেন আল্লাহ আপনার হাতের ইজ্জত রক্ষা করবেন এই একই করা দরকার আর দুই নম্বর হচ্ছে যেটা সেটাও গুরুত্বপূর্ণ যে মানুষ কি ক্ষমা করে দিলে আল্লাহ কাছে আপনার পজিশন অনেক হাই হয়ে যায় আর তিন নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের নিজেদের একটু আমার মান আমার আমার বংশ কৃতিত্ব আমার বড়াই যত কম করতে পারি লোকেরা কথাবার্তা যখন বলা শুরু করে দেয় তখন শুধু নিজের আমরা কৃতিত্ব জাহির করার চেষ্টা করি তাই না বিয়ের সাথে আলাপ আলোচনা চলতেছে আমার বংশের পরিচয় সুযোগ পাইলে কিছু আমার বাবা কি ছিল আমার দাদা কি ছিল আমার কি করে তমুক ভাই কি করে সিবি দেয় তো সিবির মধ্যে এত কত লিস্ট জোগাড় করে হ্যাঁ কত বড় এমন এই যে মানুষের এমন টেন্ডেন্সি থাকে এমন কি কেউ মারা গেলে এরপরে অনেক সময় লোকেরা লিস্ট বলে দেয় যে অমুক প্রিন্সিপাল এরকম করে অনেক পরিচয় মরে গেলেও লোকেরা জোগাড় করতে চায় সে জোগাড় না করলে তার ছেলেমেয়ে জোগাড় করে দেবে এগুলো কি আল্লাহর কাছে পছন্দ নিয় ব্যাপারে এরকম ফুটিয়ে ফুটিয়ে বলা আপনি যে বলতেছেন আপনি তার সান উঁচু করেন সেই বেচারা কিন্তু কিচ্ছু বলো না আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও এগুলো আপনি বলতেছেন তার ক্ষতি হচ্ছে কিন্তু লোকেরা মনে করে আমার বাবা এত কিছু ছিল কিছু বলা না হলে তো বাবার সান সম্মান রক্ষা করা হলো না আমাদের কাছে যত উল্টা কারবার আছে সব নিজের ক্ষেত্রেও তাই কিভাবে আমরা কথা বাদা বলতে বলতে আলাপ আলোচনায় যে কোনো বিষয়ে চেষ্টা করি যে আমার অনেক ব্যাকগ্রাউন্ড আছে আমি অনেক কিছু বলা সুযোগ পেলে আমরা শুরু করে দিই এটা একটা আমাদের কমন রোগ আছে কারো হাতে একটু বেশি কারো হাতে কম আমরা অনেকে এর উর্ধাগুলো করলে কিন্তু অর্জন করা যায় না মহসান হওয়া যায় না আরো হাম্বল যত বিনয়ী হবেন আপনি নিজেকে যত ছোট করে প্রেজেন্ট করবেন তত ভালো নিজের পজিশন বড় করার মধ্যে লোকেরা ধরে ফেলে উনিতে এবার নিজের সাফাই গাওয়া শুরু করে দিয়েছে আল্লা কাছে বান্দার কাছে ফায়দা পাওয়া যাবে না এই সোজা হিসাবটা আমরা বুঝি না আমরা তাকে ঘুরাই খালি ওগুলো পাওয়ার জন্য ওদিকে নিয়ে যায় এরপরে এই ক্ষমা করে দেওয়ার বিষয়ে এবং মানুষকে মাফ করে দেওয়া যে কত বড় একটা নিয়ম আর কি হাজি এসেছে ইদা কামালে আফুনা খুজু উজু রাকুম ও হাকুন আল্লা কুলিম এই মুসলিম ইদা আফা আইলা যারা তোমরা লোকদেরকে ক্ষমা করে দিয়েছ তোমরা কোথায় এদিকে আস ক্ষমাকারীগণ এদিকে আস যারা ক্ষমা করে দিয়েছ তোমাদের রবের কাছে সবাই জমায়েত কাছে চলে আল্লাহ তোমাদের পুরস্কার আল্লাহর হাত থেকে গ্রহণ করে নাও আল্লাহর দায়িত্ব হয়ে পড়েছে যে ব্যক্তি কোনো মানুষকে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ জান্লাতে ঢুকে দেওয়া আল্লাহ তারা দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে ক্ষমা না করতে পেরে আত্মীয়তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক কেটে গেছে বাড়িতে যাওয়া আসা বন্ধ আমার এত কষ্ট দিয়েছে জীবনে তাকে মাফ করব না আরেকদিন বলেছিলাম যে ওসিয়ত করে গেছে খবরদার আমি মারা গেলে তোর চাচা আমার কবরের খাটিয়াতে হাত না লাগায় ওসিয়ত করে গেছে ছেলেবে মনে করে বাবার ওসির রক্ষা করা অনেক বড় জরুরি জিনিস ওসির ভাঙ কাজে জরুরি জিনিস এটা বুঝে না এই গুণগুলো অত্যন্ত জরুরি দরকার মানুষকে ক্ষমা করে দাও তাহলে আমরা মোহসেন হতে পারবো এহসান ইমানে গুড লেভেল অর্জন করব।